मानवतार समाधान আসসালামলক রহমতুলবরক الحمد الحمد وشرفنا بكتابه লমানা বদিন والسلام على خير আলরআন ওসলা খেরাম الله عليه وسلم وعلى ও আসহাবি ومن তবাহ বিহসান আমার সুপ্রিয় দর্শক আমরা ওর আনই আখলাখের উপর আলোচনা করছিলাম ওর আনের বিষয়গুলোকে হৃদয়ঙ্গম করে আমার জীবনে যেন তার প্রতিফলন ঘটাতে পারি সে লক্ষ্যেই এই আলোচনার উপস্থাপন আশা করছি আপনারা এর উপকৃত হচ্ছেন আর নিজেদের জীবনকে এর মাধ্যমে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করছেন হ্যাঁ দোয়াতে আমাদেরকে ভুলবেন না আমরাও যেন সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি চলুন আজকে যে বিষয়টির উপর আলোচনা করব গত পর্বে আমরা বলেছিলাম সেটা হচ্ছে রিস্ক হালালের ব্যাপার এই রিস্ক হালাল বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর আনে আখলাখের মধ্যে সবগুলি গুরুত্বপূর্ণ এই রিস্ক হালাল অর্থাৎ হালাল উপার্জন এর ফেজি এর গুরুত্ব আমাদের জীবনের প্রভাব সব সম্পর্কে যতটুকু সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমেই এই কথাটা বলে নেওয়া যায় মানুষের জন্য রেজেকের প্রয়োজন রেজেক মানে যার দ্বারা মানুষ তার দেহকে শরীরকে সুস্থ থাকতে যার দ্বারা মানুষের দেহ মন সুস্থ থাকে যেই উপাদান ব্যবহারের মাধ্যমে এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি দেহ মনকে আমরা সুস্থ রাখতে পারি তারই নাম হচ্ছে রেসিপ আরও একটি বিষয় তা হলো দেখুন মানব দেহ বা অন্যান্য প্রাণীদের দেহ বললেই শুধু দেহকে বোঝানো হয় না বরঞ্চ এই দেহের সাথে আরও একটি বিষয় যোগ করতে হবে সেটা হচ্ছে প্রাণ এই প্রাণ না থাকলে দেহের কি কোনো মূল্য আছে প্রাণটাই তো হলো আসল যেটা নফ্স বা কালভের মাধ্যমে সঞ্চালিত আল্লাহ একবার সেই নফস বা কাল এই ক্ষেত্রে শুধু মানুষের একটা বৈশিষ্ট্য হল মানুষের যেমন দেহের খাদ্যের প্রয়োজন তেমনিভাবে সেই নফসের খাদ্যেরও প্রয়োজন আছে অন্যান্য প্রাণী জগতের সেটার প্রয়োজন নেই তাদের প্রয়োজন শুধু তাদের দেহ ঠিক রাখা তাদের জন্য ত্যাজ কি কোনো আপনার প্র্যাকস্রিপশন নেই তাদের দিলকে সাফ এমন কোনো কথা বলা নেই কিন্তু মানুষের ব্যাপারে বলা আছে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই এই দিল বা নাফস বা কাল এটা তখনই আমার আপনার সুস্থ থাকবে যখন আমাদের দেহটা সুস্থ থাকবে জি না শুধু দেহটা সুস্থ থাকলেই চলবে না সেই দেহটা যে সমস্ত আহার্য দ্রব্যাদি দিয়ে ঘটিত হয়েছে সেই বিষয়গুলো সেই পদার্থগুলো সেই পণ্যগুলো হতে হবে হালাল উপায় অর্জিত আর তাহলেই আমার শরীর ঠিক আমার মন ঠিক মনের উপর এই হালাল উপার্জনের একটা প্রভাব পড়ে সুপ্রিয় দর্শক আর শরীরটা অত্যন্ত নাদুস নদুস কিন্তু উপার্জনটা হারাম তাহলে শরীরটা তো ভালো আছে মনটা কিন্তু ভালো নেই সেই হারামের প্রভাবে মনটাও কলুষিত হয়ে গেছে আর তাই দেখুন আল্লাহ একবার আল্লাপাক তার সকল নবীদের জন্য যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটি ওর আনে আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন এই প্রসঙ্গে আমরা একটি হাদিসের উদ্ধৃতি দিতে পারি যেটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন চলুন তিনি বলছেন কি মনোযোগ দিয়ে আমি বলছি মনোযোগ দিয়ে শুনি আল্লাহ হচ্ছেন তৈব তৈব মানে পবিত্র পবিত্র ইল্লা তৈবা তিনি পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করেন না আমলের পবিত্রতা যেমন প্রয়োজন খাদ্যের পবিত্রতাও তেমনি প্রয়োজন এই দুই আমল এবং খাদ্য এ দুইয়ের মধ্যে সংযোগটাই হচ্ছে পবিত্রতা হালাল উপার্জন আল্লাহ পাক তাই হালাল উপার্জন ছড়া উৎপাদিত দেহ গোস্ত রক্ত মাংসের এবাদত আল্লাহ কবুল করবেন না তাই আমাদেরকে সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে শুনো ইমানদার বান্দাদেরকে আল্লাহ পাক সেই একই নির্দেশ প্রদান করছেন যে নির্দেশটি দিয়েছেন মোরসেলিন অর্থাৎ সকল নবীদের জন্য রেসুলদের জন্য যে নির্দেশটি দেওয়া হয়েছে সেই একই নির্দেশ দেয়া হচ্ছে ইমানদার বাদাদেরকে সেটা কি তাদের প্রতি নির্দেশ কি ছিল ওর আনে পাকের সুরা মিনুনের একান্নতম আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাকের সাথ করতেছেন সবাই ইউ আর রসুল রসুল বহু বচন হচ্ছে রসুল ওরের তার মানে সকল রাসুল এ সকল রাসুল আমার প্রেরিত রসুল গুলু তোমরা ভক্ষণ করো ব্যবহার করো কিসের মিনাত্তাই পবিত্র হালাল উপার্জন থেকে হালাল উপার্জন থেকে এবং এরপর বলতেছেন ও আমালু সালে হা সেই হালাল উপার্জন দিয়ে তোমরা যে দেহ তোমরা প্রস্তুত করেছ সেই দেহ দিয়ে তারপর তোমরা আমলে সালেহা করো সালাত আদায় কর। শ্যাম পালন কর। হজ আদায় করো অন্যান্য আমল তোমরা করো এমনকি দান সৎকা খেরাতের মধ্যেও তোমরা সেই হালাল উপার্জন থেকেই সেটা কর এখানে শেষ না পাক আরও বলেন আমানু আমরা প্রথমায়তে পেলাম কি রসুলগণকে আল্লাপাক কি করেছে নির্দেশ দিয়েছে দ্বিতীয় এত দেখুন সরাসরি ইমানদারদেরকে বলছেন হে ওই সকল ব্যক্তিরা যারা ইমান এনেছ সোজা কথা আমরা সেটার অনুবাদ করে অর্থানুবাদ করে থাকি এইভাবে হে ইমানদার বান্দা। এটা হয়ে যায় কিন্তু তারপরও আল্লাপাক বলেছেন হে ওই সকল লোক যারা ইমান এনেছো। দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অর্থাৎ এর গুরুত্ব এর পরবর্তী নির্দেশ আসতেছে সেই নির্দেশের গুরুত্ব বুঝানো হচ্ছে হাজরত আবদুল্লাহ আপনি মাসুদাল্লাহ তালাহ বলতেন যখনই আল্লাহর পক্ষ থেকে কোন আয়াত নাজ হতো এবং আয়াতের সূচনা যদি হতো এই বলে হে ইমানদার বান্দারা হে ওই সমস্ত লোকেরা যারা ইমান এনেছো তিনি বলেন তখন আমরা চৌকান্না হয়ে যেত কারণ এর অর্থই হচ্ছে এই সম্বোধনের অর্থই হচ্ছে আমাদের জন্য এখন হয় কোনো নির্দেশ আসবে আদেশ আসবে নয়তো আমাদের জন্য কোনো বর্জনীয় কাজের কথা বলা হবে নিষেধাজ্ঞা আমাদের উপর আরোপিত হবে তখন আমরা কর্ণ পেতে মনোযোগ সহকারে আমরা সেই কথাগুলো শোনার চেষ্টা করতাম তো কি বলেছেন ইয়া ইহদিন আহমন পাক ইমানদার বান্দাদেরকে বলছেন হে ইমানদার বান্দারা ভোগ তোমরা উপভোগ করো তোমরা ব্যবহার করো তোমরা কি মিন্তবিত্র দ্রব্যাদি পবিত্র দ্রব্যাদি কোথেকে মিন্তবাদ মা রাজা কেনা কুম যা কিছু আমি তোমাদেরকে রেজেক হিসাবে দান করেছি জি হ্যাঁ চাল আল্লাহর রেজে। ডাল আল্লাহর রেজক লবণ আল্লাহর রেজক গম ময়দা আটা সব আল্লাহর রেজা দেখুন এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে সেটা হলো যে আল্লাহর রেজক তো বুঝলাম তেমন হালাল না হারাম সেটা কিভাবে বুঝবেন আয় হায় দেখুন সেটা আমাদেরকে বুঝতে হবে আমার হালাল উপার্জন দিয়ে যদি আমি তা ক্রয় করি তাহলে এই চালটাও হালাল এই চালটাও পবিত্র সেটাই আল্লাপাক আমাকে ভক্ষণ করতে বলেছেন কিন্তু যদি ওই হালাল দ্রব্যটি আমি যদি হারাম পয়সায় ক্রয় করি হালালটিও হারামে পরিণত আমরা কি এগুলো ভেবে দেখেছি কখনো গায়ের যে চাদরটি গায়ে দিয়েছে। যেই জামাটি গায়ে দিয়েছে জামার কোনো দোষ নেই এই সুতার কোনো দোষ নেই পাকের সৃষ্টি আমাদের জন্য এ দিয়ে আমাদের জন্য পোশাক তৈরি হচ্ছে কিন্তু সেই পোশাকটি যদি আমি হালাল বৈধ পন্থায় উপার্জিত অর্থ দিয়ে যদি ক্রয় করি তাহলে এটা আমার জন্য হালাল আর যদি সেটা অবৈধ পন্থায় উপার্জিত অর্থ দিয়ে ক্রয় করা হয় তাহলে এই হালাল বিষয়টিও কি হয়ে গেল আমাদের জন্য হারাম হয়ে গেল সুপ্রিয় দর্শক ইনশাআল্লাহ সামনে এভাবে আমরা আরও অনেক কিছু বলার চেষ্টা করব দেখুন ঘুষের টাকা বা ঘুষের সম্পদ একটা মাছকে আমরা উদাহরণ হিসাবে পেশ করতে পারি বিশাল একটা মাছ বড় একটা মাছ এই মাছটি কিন্তু হালাল এই মাছটি কিন্তু একেবারে পবিত্র এর কোনো দোষ নেই কিন্তু এই মাছটিকে যদি কেউ হালাল উপার্জিত অর্থ দিয়ে ক্রয় করে থাকে তাহলে মাছটি হালাল আপনার জন্য আমার জন্য সবার জন্য আমরা সেটা ভক্ষণ করাটা আমাদের জন্য কি হবে বৈধ হবে সুপ্রিয় দর্শক কিন্তু আমরা পরে শুনছি কারণ এখন সময় হয়েছে বিরতির আমরা বৃতিতে যাচ্ছি আশা করছি ফিরে এসে আবার পাশে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দার সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদার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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ টিভি বাংলায় সুপ্রিয় দর্শক ফিরে এলাম আবার আপনাদের পাশে আলোচনা আমরা করছিলাম একটি মাছকে নিয়ে যেই মাছটি একজন ক্রয় করেছে খরিদ করেছে তার হালাল পয়সা দিয়ে মাছটিও আগে থেকেই পবিত্র এখন হয়ে গেল আরও পবিত্র সবার জন্য হয়ে গেল সেটা জায়জ কিন্তু সেই একই মাছ আরেকজন ক্রয় করল হারাম পয়সা দিয়ে তাহলে সেই মাছটির কোনো দোষ নেই হারাম পয়সা দিয়ে ক্রয় করার কারণে মাছটিও তার জন্য হারাম হয়ে গেল ভক্ষণ করবে সে কিন্তু অবৈধ পন্থায় উপার্জিত পয়সা দিয়ে ক্রয় করার কারণে মাছটি মাছের জায়গায় রয়ে গেল কিন্তু তার ব্যবহারটা কী হয়ে গেল ভিন্ন হয়ে গেল হারামের পর্যায়ে চলে গেল শুধু তাই না এই একই মাছ ধরুন কাউকে উপ হিসেবে দেয়া হলো যদি সেটা হাদিয়া হিসেবে দেয়া হয় কোনো কিছু প্রাপ্তির আশা নেই অত্যন্ত হৃদয়ের টানে অন্তরঙ্গতার কারণে একজন ভাই আরেকজন ভাইকে সেটা হাদিয়া হিসেবে পেশ করেছে তাহলে সেটা হানান কোনো অসুবিধা নেই যাকে দেয়া হয়েছে তিনিও ভোগ করতে পারবেন যিনি দিয়েছেন তিনিও ভোগ করতে পারবেন কিন্তু সেই একই দ্রব্য ধরে সেই মাছটির কথাই বলছি কোনো একজন বড় প্রভাবশালী ব্যক্তির নিকট পাঠিয়ে দেয়া হলো নাম দেয়া হলো উপহা হাদিয়া। কিন্তু কাজটি কি জানেন তার কাছে তার নিজস্ব কোনো কাজ রয়ে গেছে যে কাজটি উদ্ধারের জন্য এই পথ অবলম্বন করা হয়েছে যাকে আমরা সোজা ভাষায় বলি ঘুষ যেটাকে বলা হয় রিষ যদি এই ধরনের হয়ে থাকে দেখুন মাছটির কোনো দোষ নেই কিন্তু যে ব্যক্তি সেটা গ্রহণ করলেন তার জন্য বিষয়টি অন্যায় পথে আসার কারণে হারাম হয়ে গেল সেই মাছটি তার পরিবারের সবাই খাচ্ছে একজনের কারণে অন্যরা সেই হারাম জিনিসটি ভক্ষণ করছে সুপ্রিয় দর্শক আমি হাদিস্টির কথাই বলছিলাম আল্লাহ পাক বলছেন কি কুলু মিন তাই ইবাত মারাজাক আমি এইভাবে আপনাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকাল আমরা যে উপার্জন করছি তার মধ্যে কতটুকু হালাল পয়সা আমাদের মাঝে আছে আর কতটুকু হারাম বিস্তৃত হয়ে গেছে এবং পিওর হারামে পরিণত হয়ে গেছে আমরা সেখান থেকে কীভাবে বাঁচতে পারি কেন আজ আমাদের আমলগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে না আমাদের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না এর অন্যতম একটি কারণ হচ্ছে আমরা হয় সরাসরি হারামের সাথে জড়িত হয়ে গেছে। অথবা মিশ্রিত হারামের সাথে জড়িত হয়ে গেছি পিওর হালাল আল্লাহ মাফ করুক আমাদের সামনে এখন খুবই কম অনেক বাধা বিপত্তি বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা থাকা সত্ত্বেও আমরা এই কথা বলতে বাধ্য হচ্ছি যে অবশ্যই আমাদেরকে হালাল পথে গিয়ে আসতে হবে যেখানে আমরা অপারক সেটা ভিন্ন কথা আল্লাহ পাকও সেটা দেখছেন আশা করি ইনশা আল্লাহ তাব ইস্তফার মাধ্যমে আল্লাহ পাক সেটা আমাদের ক্ষমা করে দেবেন এরপরে দেখুন রসুলুল্লাহ সাল্লা আলু ইসলাম সে হাদিসের মধ্যে এর সাত করেছেন হাদিসটা আমরা পরেও নিয়ে আসবো তবু এটা হাদিসের অংশ হিসাবে আমরা এ নিয়ে আসতেছি সুম্মা জাকার রাজুল অর্থাৎ রসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন সেই ব্যক্তি কেমন সাফারা আশা আসল আখবররাদি ইসামা লোকটি ক্লান্ত শ্রান্ত শুধু ঘুরে বেড়ায় অর্থাৎ পয়সা আল্লাহ পাক তাকে দিয়েছেন না ধান দায় ঘুরে বেড়ায় সে খালি ট্যুরের উপর ট্যুর থাকে ভ্রমণের উপর ভ্রমণে থাকে এবং ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে মাথার চুল আঁচড়াতে পারেনি উস্ক খুস্ক হয়ে গেছে চেহারা হয়ে গেছে মলির আর ঠিক এই অবস্থায় ইয়ামুদ্ধি যাদের সামা সে দুহাত তুলে আল্লাহর দিকে সামা আসমানের দিকে আসমানের দিকে দুহাত তুলে বলে ইয়া আরব্ব ইয়া আরব্য হে পর্বর হে পর দীঘা আমাকে মাফ করে দেওয়া বা আমার দোয়া কবুল করো যে অবস্থায় সেই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে তার অবস্থাটা কি জানেন রসুল্লাহ বলতেছেন ও আমহ হারাম সে যা কিছু ভক্ষণ করেছে তা হচ্ছে হারাম এই হারাম মানে হয় সরাসরি হারাম আর নাহলে অবৈধ পন্থায় উপার্জিত অর্থের মাধ্যমে ক্রয়ল্ধ যে বিষয়গুলো হারামে পরিণত হয়েছে। গেছে সরাসরি হারাম তার মানে হয়তো হতে পারে সে মদ পান করে হয়তো হতে পারে সে নেশা করে হয়তো হতে পারে হারাম বস্তু সে ভক্ষণ করে তাহলে সরাসরি হারামের পর্যায়ে পড়ে গেল আর অন্যভাবে যদি হারামের কথা বলি হতে পারে সে হারাম উপায়ে এটা অর্জন করেছে যেটা সম্মত নয় তাহলে সেটা হারামের পর্যায়ে পড়ে গেল আর সেটাই সে ভক্ষণ করেছে ওয়ামাশ্যবহু হারাম সেই যে পানীয় পান করেছে তাও ছিল সম্পূর্ণ হারাম অর্থাৎ হয় সরাসরি হারাম নয়তো হারাম উপার্জিত অর্থের মাধ্যমে ক্রয়লব্ধ যে পানীয় তা সেটা হতে পারে ওয়াহুজিয়াবিল হারাম এবং তাকে সে গজিয়া মানে তার দেহকে পুষ্ট করা হয়েছে কি দিয়ে হারাম পদার্থ দিয়ে হারাম পণ্য দ্রব্য দিয়ে হয় সরাসরি না হলে হারাম উপায়ে অর্জিত অর্থ দ্বারা ক্রয়কৃত যে বিষয়গুলো আছে হালাল হলেও যেহেতু হারাম অর্থ দিয়ে উপার্জিত হয়েছে সেই জন্য সেটাও হারাম পরিণত হয়েছে বর্ণনায় বলা হয়েছে অমালবসুহ হারাম যে তার পোশাক যেটা আছে সেই পোশাকটাও হারাম হতে পারে সরাসরি হারাম পোশাক সে পরিধান করেছে অথবা হারাম উপার্জিত অর্থে সে পরিধান করা হয়েছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম কি বলেন জানেন বলেন ফ আন্না ইসতেজাহা বলতে পারো কীভাবে তার দোয়া কবুল হবে সুপ্রিয় দর্শক আমাদের বিষয়গুলো ভাবতে হবে সবাইকে বিষয়গুলো ভাবতে হবে কত কষ্ট করছি মাথার ঘাম পায়ে ফেলে আমরা কষ্ট করে অর্থ উপার্জন করছি কিন্তু শুধু অবৈধ হওয়ার কারণে সেই অর্থটা হারামে পরিণত হচ্ছে আর সেই হারাম আমরা ভক্ষণ করে আমরা আল্লাহর বিরাট ভাজন হচ্ছি সালাত আদায় করছি কিন্তু কবুল হচ্ছে না আমরা ইবাদত করছি কিন্তু কবুল হচ্ছে না শুধু তাই নয় সেই উপার্জন দিয়ে আমরা নিজেরা যেমন নিজেদের শরীরকে পরিতুষ্ট করছি সুপ্রিয় দর্শক কি হবে আমাদের এই জীবনে বলতে পারেন এত কঠিন বিষয় তাহলে আমাদের সব আমল আমাদের সব উপার্জন কি ধ্বংস হয়ে গেল না হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা যদি এই সত্য উপলব্ধি করতে পারি সেই সত্য উপলব্ধি করে যদি আমরা ফিরে আসতে পারি তাহলে আপনি নিশ্চিত থাকুন আমার আপনার পরয়ার দিগার আল্লাহ আমরা তাকে যতটুকু কল্পনা করি তিনি তার চেয়ে বহু বহু গুণবুদ্ধ দেখুন মত পান তো একসময় সরিয়ে যাচ্ছিল না ছিল সাহেবা এখরাম মত পান করতেন প্রথম ধাপে যখন বলা হলো যে এর উপকারিতাও আছে অপকারিতাও আছে তবে অপকারিতাটা উপকারিতার চেয়ে বেশি ওয়েস মহুমা একবারও মেন্না ফেরেহীনা অনেকে ছেড়ে দিলেন দ্বিতীয় ধাপে নামাদের কথা বলা হলো অনেকে ছেড়ে দিলেন তৃতীয় ধাপে যখন চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো সাহবা এখরামদের অবস্থা কি ছিল জানেন চূড়ান্তভাবে নিষিদ্ধকরণের পর যার যার বাসায় যে সকল পাত্রে মদ রাখা হতো সেই সকল পাত্রকে ভেঙ্গে চোরমার করে দেয়া হয়েছিল মদিনার রাস্তা এবং অলিতে গুলিতে শুধু মদের পানি শুধু প্রবাহিত হয়েছিল এই হচ্ছে আমাদের সাহাবা একরাম রদি আল্লাহ তালু আজমাইনের বৈশিষ্ট্য সত্য যখন এসে যায় তাদের সামনে আল্লাহর নির্দেশ যখন এসে যায় তাদের সামনে তখন কি হবে কত কষ্ট হবে সেদিকে তারা ভ্রুক্ষেপ করেন না সাথে সাথে তার উপর আমল করার চেষ্টা করে সুপ্রিয় দর্শক সেই সাহাবেক রাম নদী আল্লাহ তাল আনহুমের উত্তরসূরি হচ্ছে আমরা আমাদেরকেও সেই প্রতিক্রিয়া দেখাতে হবে আমরা হতাশ হব না আমরা যারা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যদি মনে করি যে আমাদের মাঝে অবৈধ সম্পদ আছে হারাম মাল আছে আসুন না আমরা সেটাকে ত্যাগ করার চেষ্টা করি আমরা সেটা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করি আমরা যদি কারো কাছ থেকে জাল দলিলের মাধ্যমে প্রতারণা অথবা ঠকবাজির মাধ্যমে কারো সম্পদ আত্মস্বাত করে থাকি আসুন না আমরা সেটা ফিরিয়ে দেওয়ার পরাকাষ্টটা দেখাই আমরা সেটার উপর আল্লাহকে সাক্ষী রেখে বলি যে আল্লাহ এই জিনিসটি নিয়ে এসেছিলাম আমি সেখান থেকে কিন্তু আমরা আলোচনা শোনার পর বুঝতে পারলাম আমাদের এই সব কিছু হচ্ছে হারাম যার জিনিস আল্লাহ আমরা তাকে ফিরিয়ে দিচ্ছি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আপনি নিশ্চিত থাকুন একই থাকুন আল্লাহর কোনো বান্দা আমার কোনো ভাই বোন যদি এই কাজটি আমরা করতে পারি তাহলে এর চাই বড় বড়ো আমল আর কিছুই হতে পারে এই আমলটি করতে পারলে আমরা এই হারাম থেকে নিজেকে যদি মুক্ত করতে পারি আমরা যদি ফিরে আসতে পারি সেই হারাম থেকে হারামের পথগুলো যদি আমরা রুদ্ধ করে দিতে পারি নিজের জীবনকে যেমন আমরা ধন্য করব নিজের পরিবারকে আমরা তেমনি ধন্য করব সমাজ থেকে আমরা এইভাবে ধীরে ধীরে এই অন্যায়গুলোকে আমরা দূরীভূত করে দিয়ে সুন্দর এবং শান্তির একটি সমাজ গড়ে তুলতে পারব আল্লা পাক যার জন্যই আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যেন সুন্দর সমাজ গড়ি তুলে আমরা একমাত্র তারই আনুগত্য প্রদর্শন করি এবং তার কাছেই আমরা আমাদের সব কিছু উপস্থাপন করি সুপ্রিয় দর্শক আসুন আমরা আজকে যা শুনলাম তার উপর আমল করার চেষ্টা করি এর সাথে আরও কিছু বক্তব্য রয়েছে যেটা ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদেরকে আমি শোনাব যে আম্বিআকরাম কিভাবে আমল করেছেন কিভাবে উপার্জন করেছেন সব কিছু এবং পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে এর গুরুত্ব অনুধাবনের জন্য আপনাদের সামনে আরও কিছু কথা উপস্থাপনের আশাবাদ ব্যক্ত করছি আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হালাল রিজেকের উপর আমল করার তৌফিক দান করুন আমাদের জন্য বরকতওয়ালা হালাল রিজেকের আপনি ব্যবস্থা করে দিন আল্লাহ আপনি তার উপর আমাদেরকে প্রতিষ্ঠিত রেখে আমাদের ইমান এবং আমলকে কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ওসল্ল্লাহমা আল্লাহ সঈদনা মুহাম্মদ ওলাি ওসহিম আসসালামক الله বারক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 ডোনে ডোনেশন আর আল্রায়ন পাঠিয়ে আটচল্লিশহামি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ্ট বিআইসি কোড আই বিও বিজিবি ডাবল টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর পাউন্ড অ্যাকাউন্ট